মুখস্থ আছে কালালি রসুলাম বলছেন যে আমাকে রসুল্লাহ বলেছেন আল্লাহ আদুল আল্লাহ তোমাকে কি জানিয়ে দেব না জান্নাতের ভান্ডার সমূহের একটি ভান্ডার সম্পর্কে জান্নাতের ভানের ভান বক্তার আকর্ষণ সৃষ্টি করার জন্য যদি এমনি বলে দিতেন এটা হচ্ছে জান্নাতের ভান্ডার জান্নাতের খাজানা কেন তাহলে হয়তো খেয়াল করতে না তোমাদেরকে একটা কথা বলে দেব কি সবার কান খাড়া হয়ে গেছে তাই না সজাগ হয়ে গেছে বলে অবশ্যই কেন বলবেন না বলেন আমার কোন আর না কোন সিদ্ধান্ত নিতে পারবো ইল্লা বিল্লা যদি আল্লাহর তৌফিক না হয় আল্লাহ যদি শক্তি না যোগান দেন তৌফিক না দেন তাহলে আমার কোন ক্ষমতা নেই আল্লাহ এত বিচক্ষণ হওয়া এত বড় বক্তা হওয়া সত্ত্বেও এত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও আর এত চালাক চতুর এত পয়সা হওয়া সত্ত্বেও আল্লাহ বলছেন যে আল্লাহ যা কিছু হয়েছে তোমার ক্ষমতা কি হয়েছে তোমার তৌফিক হয়েছে হাওলা আমি একটা এলমো শিখতে পারতাম না আমি একটি কাজও করতে পারতাম না আমি একটি ছেলেকে জন্ম দিতে পারতাম না একটা ছেলেও মানুষ করতে পারতাম না একটা মেয়েও মানুষ করতে পারতাম না একটা স্ত্রী কে রাখতে পারতাম না আমি স্বামীকে খুশি করতে পারতাম না জীবনে প্রতিটি ক্ষেত্রে ফিট করুন আপনি আল্লাহ যদি তফিক না দিতেন তাহলে নিজেকে আল্লাহ পাখির হাওয়ালা করে আল্লাহ তুমি সব কিছু আমার হচ্ছে না হলে কোনটাই হইতো না কোনোটাই হইত না নাই দেশে করে খাওয়ার মতো করে ফেলেছি কোথায় লাহাউল্লা কথাই আল্লাহর ভরসা হ্যাঁ আল্লাহর শক্তি দিয়ে চলবো দেশে গিয়ে না কিসের শক্তি দিয়ে মিল থাকতে হবে তৌফিক দান করে এই ছিল লাহাউল্লা কথা ইল্লা বি জান্নাতের খাজানা বা জান্নাতের ভান্ডার কনজ